বিস্ম <تصفيق> ونحن নিলে মি منكم ولكن لا تبصرون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 وَأَمَّا إِنْكَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ فَنُزُلُمْ مِنْ حَمِيمُ وَتَصْلِيَتُ جَحِيمُ إِنَّ هَذَا لَهُوَ حَقُّ الْيَقِينَ هذا يوجد وَأَشْشِكَارْكَارِي بَثَ بْرَشْتُّ دِرْ كَيُوْ هَيَ تَحْكَي تَحْلِي تَعْشَمَدَرَ جَنْنَ رَوَيَتْشَي فُتَانْتَ غَرَ আপনার মহান নামের রহমান একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রুহ কিভাবে তার দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটি দীর্ঘ হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন যখন একজন মুমিন মৃত্যুবরণ করে তখন ফেরেস্তারা তার জন্য জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে অবতরণ করে এবং তারা সেই মৃত ব্যক্তির সামনে এসে বসে যায় এরপর মৃত্যুর ফেরেস্তা অবতরণ করেন এবং তিনি সেই মুমিন ব্যক্তিকে সুসংবাদ জানিয়ে বলেন তুমি খুশি হও আনন্দিত হও তোমার সাথে আল্লাহ সুহামতআল্লার করা ওয়াদার ব্যাপারে তুমি আনন্দিত হও তিনি এরপর সেই রুহকে দেহ থেকে বের হয়ে আসতে বলেন তিনি বলেন ইয়া আই হতুর রুহ মুতমা ইন্না হে প্রশান্ত আত্লা তুমি বেরিয়ে এসো তোমাকে আল্লাহ সুভান্তাল্লাহ যে নিয়ামত দিবেন সেই দিকে তোমাকে আহ্বান করছি তুমি বেরিয়ে এসো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 তারা তাকে ভালো নামে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দিবেন এবং নতুন ফেরস্তাদের দলও সে পূর্বের রুহ বহনকারী ফেরেস্তাদের দলের সাথে সঙ্গী হবেন এভাবে তারা চলতে থাকবেন প্রত্যেকটা স্তরের আসমানে একই ঘটনা ঘটতে থাকবে এই মুমিন ব্যক্তির রুহ চারদিক থেকে ফেরস্তাদের দ্বারা ঘেরাও হয়ে উপরের দিকে চলতে থাকবে চলতে চলতে একসময় সবগুলো আসমান পার হয়ে সে আল্লা সুবাহ তাল্লাহর কাছে গিয়ে হাজির হবে এরপর আল্লাহ আল্লা সুবহাম তাল্লা ये रूह के जाना प्रतिश्रुति दान कर आल्ला सुबह तलापर बोलें एके आते फिर नहीं जाओ कारण एटीकेी से ही ता फिर सबा के उठानो एरपर से रूह आल्ला सुबह तलार दे सम्मान लाभ कर জান্নাতের প্রতিশ্রুতি পাওয়ার পর সম্মানিত হয়ে সেই রুহ আবার দুনিয়াতে ফিরে আসবে এরপর রাসুদুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে বলেন অবিশ্বাসী কাফির এবং বদ আমলকারী পাপীদের রুহের কি অবস্থা হবে সেই সম্পর্কে রাসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন এই পাপী ব্যক্তির জন্য ফেরেস্তারা জাহান্নাম থেকে একটি কফিন নিয়ে তার কাছে অবতরণ করবেন এবং তারপর মৃত্যুর ফেরেস্তা তার কাছে এসে বসবেন এবং তিনি বলবেন হে পাপি খা আল্লাহ ক্রোধ এবং আত্মা আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বের হয়ে এসো তখন ভয়ে সেই পাপি বান্দার রুহ শরীরের ভিতরে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি স্নায়ু প্রতিটি মাংস পেশি আঁকড়ে ধরে সে দেহের ভিতরে টিকে থাকার চেষ্টা করবে সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না তখন মৃত্যুর ফেরেস্তা তাকে পাকড়াও করবেন এবং তাকে টেনে বের করবেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাম বলেন যে এই রুহ টেনে বের করে আনাটা এতটাই কষ্টদায়ক হবে ঠিক যেভাবে একটা ভেজা তুলার বল থেকে একটা কাঁটা যুক্ত গাছের ডাল টেনে বের করে আনা হয়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 সাথে সাথে ফেরেজ তারা সেখানে লাফিয়ে পড়বেন এবং তারা তাকে জাহান্নাম থেকে নিয়ে আসা সেই কফিনে প্রবেশ করাবেন এরপর তারা সেই রুহকে বহন করে আসমানের দিকে যাত্রা শুরু করবেন রাসুলুল্লা সাল্লাই সাল্লাম বলেন যে এই বদ আমলকারী রুহ থেকে এত বিশ্রী পচা দুর্গন্ধ বের হবে যে যখনই নতুন কোনো ফেরেজ তাদের দল এই রুখ বহনকারী ফেরেজ তাদের দলের সাথে মুখোমুখি হবেন তারা তাকে অভিশাপ দেওয়া শুরু করবেন এবং জিজ্ঞাসা করবেন এটা কার রুহ তখন বহনকারী ফেরেস্তারা তাকে বাজে বাজে নামে নিকৃষ্ট সব নামে পরিচয় করিয়ে দিবেন। সে কোনো সম্মান লাভ করবে না ফেরেস্তারা তাকে নিয়ে আরও উপরের দিকে যাত্রা শুরু করবেন চলতে চলতে তারা প্রথম আসমানের দরজার কাছে গিয়ে হাজির হবেন এবং আরও উপরে যাওয়ার জন্য তারা অনুমতি চাইবেন কিন্তু এই ব দামলকারী রুহের জন্য এই পাপি কাফিরে রুহের জন্য কিছুতেই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে না এবং আল্লাহ সুবাহ তালা এরপর বহনকাই ফেস্তাদেরকে বলবেন থুরে ফেলে দাও এই রুহকে সবচেয়ে নিচু জমিনে থুরে ফেলে দাও এই রুহ তখন অপমানের সাথে অপমানিত হয়ে আবার দুনিয়াতে ফিরে আসবে এরপর সমস্ত রুহ কবরে ফিরে আসবে এটা হচ্ছে আমাদের আখিরাতের পথের যাত্রার পরবর্তী পর্যায় আল কবর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 ये मटर घरे सबाई के एक, एक जो प्रत्येक से दुनिया सकल आराम आएसुके पेने फेले रेखे कबरे देते एमक लाश माथाय बहन करिए मटर गर्ते पुते रेखे आसा से अंधकार कबर एक कबर अत्यंत भयनक एक स्थान একজন মহিলা ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় মসজিদের নববী পরিষ্কার করত সেই মহিলা ছিলেন বৃদ্ধা তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন এবং সে রাতেই মৃত্যুবরণ করেন তখন গভীর রাত হওয়ার কারণে শাহবাগন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আর ঘুম থেকে জাগালেন না তারা তাকে কবর দিয়ে দেন তো পর দিন রাসুল্লাহ সাল্লা আলাইস্লাম জিজ্ঞাসা করলেন যে সেই মহিলাটি কোথায় তাকে দেখছি না কেন সাহাবারা বললেন যে তিনি তো গতকাল রাতে মারা গেছেন এবং আমরা তাকে কবরও দিয়ে দিয়েছি রাসুদুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন তিনি বিষয়টি গুরুত্ব বুঝতে পারলেন তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে ডাকলে না কেন আল্লাহ রাসুল সাল্লু আলু সাল্লাম সেই মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত ছিলেন রাসুদুল্লাহ সাল্লু আলু সাল্লাম তিনি ছিলেন এই উম্মতের পিতা তিনি এই উম্মতের প্রত্যেকের জন্য সে দুর্বল হোক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 এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন রাসুলুল্লাহ সাল্লাহ স্লাম বলেছেন কবর চেপে ধরে আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহর ওয়ালি সাহাদ মু আল্লাহর ওয়ালি সাহাদিবনে মুজ কবর তাকেও চাপা দিয়েছে অর্থাৎ এমন কি আল্লাহর আল্লাহালি হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরও স্টেঁপে উঠেছিল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 ए मृत्यु पर्त आल्ला रसुल्लाम के निराप्ता दिए मदीनय रसुल्लाके मेहमानदारी कर आतिथ्यता सब चे उत्तम आतिथ्यतारी एत किचुर पर आल्ला सुबहता विशेष मर्यादा दान कर आल्ला व्वाली हिसेबी मर्यादा दान क्यों एर पर कबरे चपा सह्य करते कबर यह चाप हम प्रत्येक कर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 যখন তারা উচ্চস্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগুর ধরা থাকবে সেই সময়টাকে বলা হয়ে থাকে আল ইন্তাহার দুজন ফেরেস্তা মু এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত তারা জানতে চাইবে মার রাব্বুক ও আমার দিনুক ও আমার নবীক তোমার রবকে তোমার দিন কি এবং কে তোমার নবী এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা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 যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ হাতে মুগুর নিয়ে উপস্থিত তখন আল্লাহ সুহাম উপর থেকে সবই দেখছেন আল্লাহ সুবাহ বলেন যে এই রকম কঠিন মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন অবিচল রাখবেন আল্লাহ সুবাহতাল্লাহ কুরআনে বলছেন আল্লাহ সুবান তাল্লাহ কুরআনে বলছেন আল্লাহ তালা মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন মজবুতি দান করবেন দুনিয়া ও আখিরাতে যখন একজন মুমিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দান করবে আল্লাহ সুবান তাল্লাহ উপর থেকে বলবেন আমার বান্দা সত্য বলছে অর্থাৎ আল্লাহ সুবাদ তাল্লাহ নিজে সরাসরি এই উত্তরগুলো সঠিক না ভুল তা যথার্থতা যাচাই করবেন ফেরাজ তারা প্রশ্ন করতে থাকবে এবং আল্লাহ সুহামতাল্লাহ তিনিই নিশ্চিত করবেন এই উত্তর সত্য নাকি মিথ্যা বলেছে সে এজন্য আল্লাহ সুহ্মাতাল্লাহ বলছেন যে তিনি বিশ্বাসীদেরকে এই দুনিয়া এবং আখিরাতে একটি সুনিশ্চিত কথা এবং কাউলের উপরে অটল রাখবেন কি সেই সুনিশ্চিত বক্তব্য সেই সুনিশ্চিত বক্তব্যটি হচ্ছে লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এটাই সেই বলিষ্ঠ এবং সুপ্রতিষ্ঠিত বক্তব্য এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহ সুমাতালা মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কঠিন পরিস্থিতিতে অটল অবিচল এবং দৃঢ়পদ রাখবেন লাহা ইল্লা আল্লাহ এই কথার উপর আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন এই ভয়ঙ্কর ফেরেস্তারা যখন কবরে নেমে আসবেন তারা একজন কাফের কিংবা মুনাফিককেও এই প্রশ্নগুলো করবেন ता प्रश्न कर रब की तुम्हारीन ए तुम रसुल जो ताकि नबी सम्पर्के प्रश्न एक जो मुनाफिक किंबा काफिर से उत्तर दी पर कारण एक जो सृष्टिकर्नेश्स कहुदी कि ख्रीटान एरा नबी हिसेबल रसुल्लाम के विश्वास करनी कि जरा मुनाफिक तरा आल्ला प्रतनिधि विश्व करनी एक सृष्टिकर्ता विश्वास कराटा अपन जथेष बोले गण्य होना এই লোকগুলো হয়তো কবরে বলতে পারে হ্যাঁ কি বললে আমি জানি না হয়তো সে আরও বলতে পারে হ্যাঁ আমরা শুনেছি অমুক অমুক ব্যক্তির ব্যাপারে কিছু মানুষ বলতো যে তারা নাকি নবী আবু জেহেল আবু লাহাব এদেরকে আমরা বলতে শুনেছি যে অমুক ব্যক্তি নাকি নিজেকে নবী বলে দাবি করেছে কিন্তু আমরা সেগুলো যথার্থতা যাচাই করিনি কিংবা তাদের প্রতি বিশ্বাসও আনি তাদের প্রতি ইমানও আনেনি কিন্তু এই ফেরেজ তারা আপনার কাছ থেকে এই ধরনের অতিরিক্ত কোন কথা শুনতে রাজি নয় তারা সরাসরি উত্তর চাইবেন এবং যখনই অন্য কোন কিছু আপনি বলবেন তারা সেই ভয়ঙ্কর হাতুরি দিয়ে এত জোরে আপনাকে আঘাত করবেন যে মুহূর্তের মধ্যে আপনি ধুলায় পরিণত হবেন মাটিতে মিশে যাবেন এই সব গদ কথা তারা কিছুতেই বরদাস্ত করবেন না এই ফেরেজ তারা এই ধরনের অতিরিক্ত কোনো কিছু আপনার কাছ থেকে শুনতে চায় না তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ সাল্লা উল্লাহাম সুতরাং এটা আমাদের অবশ্যই খুব ভালো স্পষ্ট করে নেওয়া উচিত যে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটাই আমাদের মুক্তির জন্য কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পার পাওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহ রাসুল সাল্লাহ উল্লাহ সাল্লামের প্রতি ইমানও হচ্ছে সেই মূল বিষয়গুলোর একটি যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকেও বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামাম ইসা মৌসা ইব্রাহিম আল্লুসাল্লাম তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল আমাদের অবশ্যই আল্লাহর আম্বিয়াদেরকে বিশ্বাস করতে হবে কারণ তারাই আল্লাহ সুহামতাল আল্লাহর বাণী দুনিয়াতে মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম বলেন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 মসজিদে কুৎবা দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি খুদবা দেওয়া শুরু করলেন এবং কবরের ফিতনা সম্পর্কে কুৎবা দিতে লাগলেন যতক্ষণ না মসজিদে হঠাৎ উগ্রে ওঠা সোরগোল শুরু হয়ে গেল রাসদুল্লাহ সাল্লু আলয়সাল্লাম মসজিদে কবরের ফিতনা নিয়ে কথা বলছিলেন আসমা বলেন হঠাৎ মসজিদের শোরগোল শোনা গেলো জোরালো আওয়াজ শোনা যেতে লাগল কিসের সরগোল ছিল সেটা সেটা ছিল সাহাবার আদিয়াল তাল্লা আনহুমের কান্নার শব্দ তারা সশব্দে কাঁদছিলেন কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আসমা বলেন মসজিদে এই সরগোলের জন্য আমি রাসুলুল্লাহ সাল্লা উলাইসাল্লামের খুদ্া শুনতে পারছিলাম না তাই সরগোল থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমার পাশের একজন লোককে জিজ্ঞাসা করলাম বারাকাল্লাহ ফিক আল্লাহ আপনার প্রতি সদয় হন আল্লাহ আপনার সহায় হন রাসুল্লাহ সালাল্লা উলাইসাল্লাম সর্বশেষ কি এমন কথা বলেছেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন আমাকে এই ব্যাপারে জানা হয়েছে যে তোমাদের যার যার কবরে তোমরা ফিতনা পরীক্ষার মধ্য দিয়ে যাবে আর এই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মতো কবরের ভয়ঙ্কর পরিস্থিতি আর পরীক্ষাগুলো দাজ্জালের ফিতনার মতোই ভয়াবহ হবে রাসুলুল্লাহ সাল্লু আলু সাল্লাম আরও বলেন আদম সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা নেই এমন কোনো ফিতনা নেই যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ দাজ্জালের ফিতনার চেয়ে কঠিন কোনো ফিতনা নেই এবং আমাদের প্রত্যেককে কবরে এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এই ফিতনা আমাদের ব্যাপারেই বলা হচ্ছে এই ফিতনার মূল ব্যক্তি হচ্ছি আমরা যাদেরকে এই ফিতনার মুখোমুখি হতে হবে অন্য কোনো ব্যক্তির ব্যাপারে এই ফিতনার কথা বলা হচ্ছে না আমি আর আপনি আমাদের ব্যাপারে এই কথা বলা হচ্ছে আমাদের সবাইকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এই হাদিসে আমাদের প্রত্যেকের কথাই বলা হচ্ছে এখানে অন্য কারো কথা বলা হচ্ছে না খুব তাড়াতাড়ি আমরা সেই ফিতনার মধ্য দিয়ে যাব আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে পরীক্ষা আর এই জবাবদিহিতা অবশ্যই অতিক্রম করতে হবে সাহাবারাদ আনহু এই ভয়ানক কথা শোনা মাত্রই মসজিদে উগরে ওঠা কান্নার রোল পড়ে গেল তারা কাঁদছিলেন কেউ সশব্দে কেউ ফুপিয়ে ফুপিয়ে তারা এই ভয়ঙ্কর সংবাদ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 মানব জীবনের এই চূড়ান্ত দেখেও আমাদের অন্তরে কোনো প্রভাব পড়ে না আমাদের এই অন্তরগুলো হচ্ছে নিরেট পাথরের মতো কোন কোমলতা নেই নিরেট পাথর অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লামের এই ভয়ঙ্কর সংবাদ এই ভয়ঙ্কর সতর্কতা শোনা মাত্র সাহাবার দিয়া তাল্লা আহ্ন এমনভাবে ভয় পেয়ে যান যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিস্লামের খুদ্া শুনতে পাচ্ছিলেন না যারা পিছনে বসেছিলেন এমনভাবে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন আসমা বলেন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 অনুভব করার চেষ্টা করবেন যে এই রোগ থেকে আপনার দ্রুত আরোগ্য লাভ করা প্রয়োজন কিন্তু এই ধরনের অন্তরের অসুখের জন্য আমরা কিছুই করি না এমন কি ব্যাপারে আমরা চিন্তিতও নই রাসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন এই উম্মা ফিতনার মধ্য দিয়ে যাবে কবরে ফিতনার মধ্য দিয়ে যাবে আর যদি এমন না হতো যে ভয়ে তোমরা মৃতদেরকে আর কবর দেবে না তাহলে আমি আল্লাহ সুহামতাল্লাহকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকে শোনার ক্ষমতা দেন যে মাটির নিচে কি হচ্ছে তিনি বলেন মাটির নিচে কি হচ্ছে তা আমি শুনতে পাই মাটির নিচে কি হচ্ছে আমি শুনতে পাই এবং আমি আল্লাহকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকেও তা শোনার অনুমতি দেন কিন্তু আমার ভয় হয় যে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলে তোমরা আর কোনো মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না তোমরা যদি শুনতে পারতে মাটির নিচে কি হচ্ছে তাহলে কবর না দিয়ে তোমরা মৃতদেরকে মাটির উপরেই রেখে দিতে সেই লাশগুলোকে মাটির উপরেই তোমরা রেখে দিতে কবর দেওয়ার সাহস করতে না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 তখন আমাদের শরীর সেই স্বপ্নের আবেগে নড়াচড়া শুরু করে দেয় এমনকি অনেকে স্বপ্নের মধ্যে যা দেখে সেই অনুসারে আচরণ করা শুরু করে কেউ হয়তো ভয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে আবার অনেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটিও শুরু করে থাকে যদিও সেই সময় সে ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করা অবস্থায় সে ঘুমন্ত অবস্থাতেই এগুলো করে যদিও তখন তার দেহ থেকে রুহ আলাদা অবস্থায় থাকে কারণ আল্লাহ সু মাহমদ বলছেন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 মৃত ব্যক্তির লাশ কবর থেকে শহরে বের হয়ে এসেছে এবং সেই অবস্থাতেও তাদেরকে সেখানেও ফেরেস্তারা তারা করবে এবং সেখানেও তাদেরকে শাস্তি দেবে কবরের এই শাস্তি শাস্তির বর্ণনা এবং পুরস্কার প্রশ্নোত্তর যখন শেষ আসবে প্রশ্নোত্তরের পর মুমিন যখন সঠিক উত্তর দেবে তখন উপর থেকে একটা আওয়াজ শোনা যাবে আওয়াজ শোনা যাবে বলা হবে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 মাটির নিচে কবর কিন্তু আমরা জানি না এই কবরগুলো মূলত দুনিয়ার অংশ হলেও এগুলো আখেরাতের সাথে সংযুক্ত পরকালের সাথে সংযুক্ত দুনিয়াতে একজন মোমিনের কবর জান্নাতের সাথে সরাসরি যুক্ত থাকে সেখানে একটি দরজা থাকে এবং সেই ব্যক্তি সেই মোমিন ব্যক্তি জান্নাতে তার আবাস স্থান দেখতে পায় শুধু তফাত এতটুকু তিনি সেখানে যেতে পারবেন না কিন্তু জান্নাতে তার থাকার স্থানটি তিনি দেখতে পারবেন এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে তখন মুমিন ব্যক্তির কবরে একজন সুদর্শন ব্যক্তি আসবেন খুবই সুদর্শন ব্যক্তি যখন মৃত ব্যক্তিটি বলবে তুমি কে ওই লোকটি বলবে আমি হচ্ছি তোমার ভালো কাজসমূহ। আমি এসেছি এই নিঃসঙ্গ কবরে কেয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গ দিতে আমি তোমার সাথে থাকব তুমি এখানে একা থাকবে না এই সুদর্শন ব্যক্তি হচ্ছেন আমাদের ভালো কাজ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 ज छड़ा और को भार मानुषुदा कबरे हमारे साथ भलो क्चर तई भाजगे सब चे प्रियर परे चलेबी सम्पत्ति चले जाबी बाड़ी हमार ग चले जाब सबकिू ऐड़े चले जाब एकम्र जाते हेर भाजग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 সেই ব্যক্তি যখন কবরে বসে জান্নাতের এত নাজ নিয়ে আমার দেখতে পাবে তখন সে জান্নাত লাভের জন্য অস্থির হয়ে বলে উঠবে ও আল্লাহ বিচার দিবস এখনই শুরু করে দিন হাত্তা আজহাবা ইলা আলী ওয়া আহলি যাতে আমি আমার পরিবার এবং ধন সম্পদের কাছে যেতে পারি এখানে লক্ষ্য করুন এই মৃত ব্যক্তি তার পরিবার এবং ধনসম্পদের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে কিন্তু সে কোন পরিবার এবং সম্পত্তির কথা বলছে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 परदी के काफे एवं फाजर व्यक्ति फास्क व्यक्ति तर की परिणति हो प्रश्नोत्तर पर तरह की अवस्था है कसिदुल्लाह सलम बोलें काफिर अथवा पापी व्यक्ति के प्रश्नोत्तर पर ऊपर थे आल्ला अनकब से जहा मिथ्या मिथ्यवदी आसमान के घोषणा शुना जाए मिथ्यवी और बला कबर के चाहान नाम आजाब कर द আর জাহান নামের পোশাক তাকে পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দরজা খুলে দাও এরপর তার কবরকে জাহান নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে আমরা এই কবরগুলোকে মনে করি দুনিয়ার একটি অংশ কিন্তু এই কবরগুলো দুনিয়ার কোনো অংশ নয় এগুলো আখিরাতের সাথে সংযুক্ত আমরা জানিয়া জান্নাতবাসী যারা কবরে যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে যারা জান্নাতকে নিজেদের ঠিকানা হিসেবে পাবে তারা কবর থেকে জান্নাত দেখতে পায় আর জাহান্নামীরা কবর থেকেই জাহান্নাম দেখতে পায় এরপর সেই বদ কাফির অথবা ফাজির ব্যক্তির জন্য আসবেন একজন কুৎসিত বিকৃত চেহারা লোক সেই ভয়ানক বিবস্ত্র চেহারা দেখে সেই লোকটি আতকে উঠবে সে বলবে তুমি কে সেই পাপী বান্দা কবরে অবস্থায় কবরে থাকা অবস্থায় সে বলবে তুমি কে তুমি দেখতে এত বিভৎস কেন সেই লোকটি বলবে আমি হচ্ছি তোমারই খারাপ কাজ সমূহ। আর আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো নিঃসঙ্গ অবস্থায় যখন সেই পাপি ব্যক্তি আজাব ভকুর ছিল সেটা তার জন্য একটা যন্ত্রণার কারণ ছিল এখন অতিরিক্ত আরেকটি যন্ত্রণার কারণ হিসেবে এসে উপস্থিত একজন ভয়ঙ্কর বিভৎস কুচ্রিত চেহারার এক ব্যক্তি এবং সেই বিভৎস চেহারা লোকটার দেহ থেকে সব সময় একটা পচা দুর্গন্ধ ভেসে আসতে থাকবে এটা হচ্ছে সেই খারাপ ব্যক্তিরাজ্লাম বলেন এই বদ আমলকারী ব্যক্তির জন্যও দুইটি জানালা খুলে দেওয়া হবে এবং জান্নাত দেখিয়ে তাকে বলা হবে মুমিন হলে তুমি এখানে যেতে পারতে জান্নার দেখতে পেয়ে তার আফসোস মানসিক কষ্ট আরো শতগুণে বেড়ে যাবে কারণ এত এত আকর্ষণীয় নিয়ামত সে কিছুই লাভ করতে পারবে না অর্থাৎ এই ব্যক্তি কবরে শুধু শারীরিক কষ্টই ভোগ করবে তা নয় উপরন্তু সে মানসিকভাবেও ভয়ানক আফসোসের শিকার হবে প্রচুর মানসিক কষ্টের শিকার হবে তারপর তাকে তাহান্নাম দেখানো হবে এবং তাহার্নাম দেখে বলা হবে তুমি এখানে যাবে তখন সে ভয়ে বলে উঠবে ইয়া রব बरे आजा भोग करते हे इमाम आल कुरतु मै रखबे कबर ए शस्ती शुद्ध काफिर मुनाफिक दर नए मुस्लिम दे तर घाटतर कारण भोग करते होते पारे। इमाम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 রাসুল্লা সাল্লা একজন চাকর ছিল এক সময় তারা জিহাদে ছিলেন জিহাদের ময়দানে সেই চাকরটি আল্লাহ রাসুলসের জন্য ঘোড়ার উপরে বসার যে স্থান ঘোরার জিন সেটা ঠিক করে দিচ্ছিল এবং যুদ্ধের ময়দানে হঠাৎ কর একটা তীর এসে সেই চাকরকে আঘাত করলো এবং সে মারা গেল তখন মুসলিমরা চিন্তা করলো এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল মুসলিমরা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 সেখানেই সে মারা গেল মুসলিমরা বলল সে শহীদ হয়ে গেছে এমনকি তাকে অভিনন্দন জানানো শুরু করলো অথচ আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম বললেন কখনোই নয় আল্লাহর শপথ যেই চাদরটি সে ক্ষয়বরের যুদ্ধের সময় চুরি করেছিল তাকে সেই চাদরে জড়িয়ে নিয়ে কবরে আগুনে পোড়ানো হচ্ছে সুহান আল্লাহ শুধুমাত্র একটা চাদর একটা কাপড়ের টুকরো মাত্র যা কিনা সে বিনা অনুমতিতে নিয়ে নিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলুম বলেন এই কারণে তাকে কবরে আগুনে পোড়ানো হচ্ছে একটা চাদর চুরি করার অপরাধে দিঘাতে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী একজন ব্যক্তি যদি কবরে আজাব ভোগ করতে হয় তাহলে আমাদের কী অবস্থা হবে সুবাহ আজকে যারা কোটি কোটি টাকা আত্মসাত করছে যারা মুসলিমদের অধিকার নষ্ট করছে অন্যায়ভাবে তাদের টাকা আত্মসাত করছে ব্যক্তিগত কাজে খরচ করছে তাদের কবরে কী অবস্থা হবে তাদের এই কাজের বদলা অত্যন্ত বাজে এবং নিকৃষ্ট আত্মসাত করা এই টাকায় কোনো বারাকা থাকে রোগ ব্যাধি এবং বিপদাবদে জর্জরিত করে দেবেন দুনিয়াতেও আপনি কষ্টভোগ করবেন এবং মৃত্যুর পর কবরেও আপনাকে এর জন্য আজাব ভোগ করতে হবে আপনার সমস্ত অর্থ এই রোগ ব্যাধি আর বিপদাপদের পিছনেই খরচ হয়ে যাবে কারণ এই টাকাতে কোনো বারাকা নেই অর্থ সম্পদ এমন এক জিনিস যা হতে পারে আপনার জন্য বিশাল পুরস্কার অথবা বিপরীতভাবে কঠিন শাস্তির কারণ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 তৃতীয়ত দুই নম্বর কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এই ঘটনাটি বুখারিতে সংরক্ষিত তিনি সাল্লু আলাইস্লাম বলেন এই দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তারা এখন এখানে শাস্তি ভোগ করছে আচাব ভোগ করছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন যে তারা তেমন কোনো গুরুতর কারণে কিন্তু শাস্তি ভোগ করছে না বরং তারা এই কারণেই শাস্তি ভোগ করছে যে তাদের একজন সে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে বে বেড়াতো চগলখুরি ইবত নামিমা এগুলো সে করত একজনের কথা আরেকজনের এক কাছে লাগিয়ে বেড়াত এর কারণে তার কবরের শাস্তি ভোগ করতে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তাকে যে কারণে কবরের শাস্তিভোগ করতে হচ্ছে তা হচ্ছে সে পবিত্রতা অর্জন করত না পেশাবের পর সে নিজেকে ভালোভাবে পবিত্র করতো না দুই ব্যক্তির শাস্তির একজনের কারণ হচ্ছে সে মানুষের কথা অপরজনের কাছে লাগিয়ে বেড়াতো চঘল করত এবং অপর ব্যক্তি সে পবিত্রতার ব্যাপারে উদাসীন ছিল আপাত দৃষ্টিতে এগুলো কোনো বড় অপরাধ নয় কিন্তু এর কারণেই কবরে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম কারণগুলো সহি বুখারির একটি হাদিসে বর্ণিত আছে রাসদুল্লাহ সাল্লু আলাই কখনো কখনো কখনও ফজরে সালাতের পর সালাত আদায় করার পর তিনি ঘুরে বসতেন এবং সাহাবার জিয়াকে জিজ্ঞাসা করতেন যে তারা কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা। যদি কেউ বলতেন যে আমি স্বপ্ন দেখেছি তো জাহাসুল্লা সাল্লা সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন একদিন তিনি এভাবে জিজ্ঞাসা করলেন যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা তারা বলল যে না তারা কেউ কোনো স্বপ্ন দেখেনি তখন তিনি বললেন আমি দেখেছি এবং আমরা জানি যে নবীদের স্বপ্ন হচ্ছে সত্য এবং বাস্তব এবং এগুলো হচ্ছে ওয়াহি তো তিনি বললেন আমি যখন ঘুমিয়েছিলাম তখন দুজন লোক এসে আমার হাত ধরলো এবং তারা আমাকে তাদের সাথে নিয়ে যাত্রা শুরু করলো আমরা চলতে চলতে একটা লোকের পাশ দিয়ে যাই সে বসা অবস্থায় ছিল এবং কেউ একজন একটা লোহার আংটা দিয়ে তার মুখ মুখ থেকে গলার দিকে এমনভাবে টানছিল যে সেই আংটাগুলো তার মুখ চিরে মুখ চিরে গলার পাশ দিয়ে বের হয়ে আসছিলো আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এ কে তারা কোনো জবাব না দিয়ে বললেন আরও সামনে চলুন তারা আমাকে নতুন আর একটি জায়গায় নিয়ে গেল সেখানে গিয়ে আমি দেখতে পাই একজন ব্যক্তি শুয়ে আছে চিত হয়ে শুয়ে আছে এবং তার পাশে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে বড় একটা পাথর নিয়ে অনেক বড় একটা পাথর এরপর সেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপর সে পাথরটি সজরে আশ্রে মারল ছুঁড়ে মারল এই বিশাল পাথরের ধাক্কা খেয়ে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 এবং যখনই সেই রক্তের নদী থেকে লোকটি সাত্রের তীরের দিকে বের হয়ে আসতে যাচ্ছে। তীরে দাঁড়ানো এক ব্যক্তি তার মুখ লক্ষ্য করে একটা বিশাল পাথর ছুঁড়ে মারছে এবং সেই পাথর তাকে ধাক্কা দিয়ে আবার রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং যতবার সে সাত্রের তীরের দিকে আসতে যাচ্ছে তীরে দাঁড়ানো ব্যক্তি আবার তার দিকে পাথর ছুঁড়ে মারল এবং পাথরটি ধাক্কা দিয়ে তাকে রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে তারা কোনো উত্তর না দিয়ে বলেন আরও সামনে চলুন উত্তর না দিয়ে তারা আমাকে এরপর একটা সুন্দর সবুজ বাগানে নিয়ে গেলেন বাগানটির মাঝখানে ছিল একটা বিশাল গাছ সেই গাছের নিকটেই একজন বয়স্ক সুদর্শন বৃদ্ধ অনেকগুলো ছোটো ছোটো বাচ্চাদের সাথে অবস্থান করছিলেন ছোটো বাচ্চারা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল এবং তারই পাশে আরও একজন লোক ছিল যার দুই হাতের মধ্যে ছিল আগুন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 ठीक जी उटर एक उटर पक्षे सम्भव नुएर छिद्र दिए प्रवेश कर ठीक तेमनी भाव एक बार आपनर मिथ्या जख मीडिया से सारा दुनिया प्रचार हो जाए फिर ना सम्भव नये अपनी सारा दुनिया मिथ्यबादी हिसाब परिचय लाभ करब मिथ्या जो अपना मुख थे बर हो जाए मिथ्या के, जा के नियंत्रण करा सम्भव नये ये मिथ्या सारा दुनिया छड़िए पड़े एवं कि दिन पर्यत य शस्तीि मिथ्यवदी शस्ति মিথ্যা কথা বলার শাস্তি রাসুল্ল সাল্লাম বলেন মিথ্যা মানুষকে দুর্নীতির দিকে পরিচালিত করে আর দুর্নীতি মানুষকে পরিচালিত করে জাহান্নামের আগুনের দিকে আর একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মিথ্যা বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে একজন মিথ্যাবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে নেবেন এরপর আমার সাথীরা বলেন যে যে ব্যক্তির মাথা পাথরের আঘাতে চুরমার করে ফেলা হচ্ছিল সে ছিল ওই ব্যক্তি আল্লাহ আল্লাহকে কুরআনের শিক্ষা দিয়েছিলেন কিন্তু সে কোরআন থেকে গাফেল হয়ে রাতে ঘুমাত আর দিনের বেলাতেও কোরআনের নির্দেশ মোতাবেক কোনো আমল করত না সুতরাং তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণী করা হবে যা আপনি দেখে এসেছেন এই ব্যক্তি ছিল তেমনই একটা ব্যক্তি যে কোরআন শিখেছে কুরআন অধ্যয়ন করেছে মুখস্ত করেছে কিন্তু রাতের বেলা সে কোরআন তিলওয়াত করেনি কোনো ইবাদত বন্দী করেনি এবং দিনের বেলাতেও কোরআনের নির্দেশ সে মেনে চলেনি एरण बहु लोक बर्तमान जुगे पाव जाए यह अनेक मानुष आजकल बर्तमान देखते पावा जाए कुरान शिखे क्योंकि शिखर उद्देश्य तरह शुद्म एटाई सेब लाभ कराभ करीखे शुद्म कुरान तेल करीखे स्वबलाभ कर बरकत लाभ करब क्या कुरान अनुसारे तरह जीवन के परिचालित करना कुरान तेज है कुरान निर्देश मोताब तरह जीवन के परिचालित करना কোরআন জানে কিন্তু কোরআন অনুসরণ করে না এবং এটাই হচ্ছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার শাস্তি কোরআন হচ্ছে একটা পবিত্র গ্রন্থ এতে অবশ্যই বারাকা আছে কিন্তু সেটা শুধুমাত্র কোরআনের নির্দেশগুলো মেনে চলার মাধ্যমেই আসবে আরও বেশি বারাকা আপনি লাভ করতে পারবেন কোরআনের নির্দেশ মেনে চলার মাধ্যমে আপনি অনেক বেশি বারাকা লাভ করতে পারবেন সুন্দর কাপড় দিয়ে কোরআনকে আবৃত করে তাকির উপর রেখে দিলাম এরপর তার উপর ধুলার একটা আস্তরণ তৈরি হলো এর মাধ্যমে কোনো দিন বারাকা লাভ করা যাবে না কোরআনকে আমাদের অন্তরে ধারণ করতে হবে আমাদের কাজের মাধ্যমে কোরআনকে বাস্তবায়িত করতে হবে এর মাধ্যমে আমরা বেশি বারাকা এবং সব লাভ করতে পারবো এরপর রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার সাথীরা তাকে বললেন যে এর পরবর্তী আপনি এর পরবর্তী আপনি একটি আগুনের চুলায় যাদেরকে দেখেছিলেন তারা হচ্ছে জেনা ব্যবিচারকারী নারী পুরুষ এবং কেয়ামদের দিন পর্যন্ত এটা হচ্ছে তাদের শাস্তি এরপরে রক্তের নদীতে যেই ব্যক্তিকে আপনি দেখেছিলেন যে বারবার তীরের দিকে সাঁতরে বের হয়ে আসতে চাইলে পাথর মেরে মেরে তাকে পুনরায় রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো সে হচ্ছে সেই ব্যক্তি যে সুদী কারবার সুদীর সুদের সাথে নিজেকে যুক্ত করেছে এবং বিচারের দিন পর্যন্ত কেয়ামদের দিন পর্যন্ত এটা হচ্ছে তার শাস্তি এই শাস্তি হলো দুনিয়ার শাস্তি কবরের শাস্তি সুদী লেনদেনের শাস্তি কিয়ামতের দিনেও রয়েছে কেয়ামতের দিনের শাস্তি এবং সব শেষে আগুনের শাস্তি এবং দুনিয়াতে সুদের সাথে যুক্ত থাকার মধ্যে কোন আনন্দ নেই আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আকিবা তুর রিবা ইলা অর্থাৎ সব শেষে সুদের চূড়ান্ত পরিণতি হবে শুধুই ক্ষতি এবং আল্লাহ সুতল্লা সুদকে দুনিয়া এবং আহিরাতে ধ্বংস করে দিবেন इबनी आब्बास रजारे दिन सूद रिबा करबर फास्त्र जाओ आल्ला कारण आल्ला कुर आने जान दिए जो अपनी सूद नहीं क्या करें तो आल्ला तरफ थे যুদ্ধের ঘোষণা রইল আল্লাহ সুহামতাল্লাহ আপনাকে বিচারের দিনে অস্ত্র ধরিয়ে দেবেন আপনার সাথে ন্যায়সঙ্গত থাকার জন্য যেহেতু আপনার সাথে আল্লাহ সুহামতাল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং ফেরেস্তারা আপনাকে অস্ত্র ধরিয়ে দেবেন এটাই হচ্ছে সুদের ফলাফল এবং আখিরাতে সবশেষে চূড়ান্ত পরিণাম অবশ্যই জাহান্নাম এটাই হচ্ছে রিবা সুদের সাথে যুক্ত থাকার চূড়ান্ত ভয়ানক পরিণতি বর্তমানে আমরা উপায় খুঁজি যুক্তি খুঁজি ফতোয়া খুঁজি কীভাবে সুদকে হালাল করে দেওয়া যায় কিভাবে সুদের সাথে যুক্ত হওয়া যায় কিন্তু আল্লাহ সুবাহতআ আল্লাহর হুকুম হলো আল্লাহ সুবাহ আল্লাহ শুধুমাত্র দুই ধরনের মানুষ ব্যতীত অন্য কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেননি প্রথম যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি আউলিয়াদের সাথে যুদ্ধ করে আল্লাহ বলেন যে আমার আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করি এবং দুই নম্বর দ্বিতীয় ব্যক্তি হল যে সুদের সাথে নিজেকে যুক্ত করে কারণ তারা বলে সুত্ত ব্যবসার মতো সুত্ত ব্যবসার মতো এটা হচ্ছে তাদের যুক্তি কিন্তু তাদেরকে পরিণা পরিণামে কবর দিন এবং জাহান্নাম এমনকি দুনিয়াতেও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এরপর আমার সাথীরা আমাকে বলতে লাগলেন যে লোকটি গাছে নিচে বসেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম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 ওমর রাজিউল্লাহ্ন এই আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করে দিলেন খতাব রাজিউল্লা এটা চাননি যে তার জন্য কেউ কান্না কাটি করুক কেউ কষ্ট পাক কান্নার সাথে সাথে তার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো এবং তিনি বলতে লাগলেন আমি ঠিক আছি এটাই স্বাভাবিক আমি ঠিক আছি এটাই স্বাভাবিক তো যখন কোনো একজন মৃত ব্যক্তি মারা যাচ্ছে আমাদের নিকট আত্মীয় যদি কেউ হয় বা আমাদের কাছের কোনো ভালোবাসার মানুষ যদি হয়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 তার বাম দিকে চলে আসবে এবং অন্যান্য সমস্ত ভালো তার পায়ের নিকটে চলে আসবে যখনই লোকটিকে মাথার দিক থেকে আজাবে সে আক্রমণ করতে চাইবে সালাদ বলে উঠবে যে না তুমি এই দিক থেকে আসতে পারবে না এবং পরবর্তীতে আক্রমণ করা হবে ডান দিক থেকে সাউম বলে উঠবে যে না তুমি এই দিক থেকে আসতে পারো না জাকাত বলে উঠবে তুমি এই বাম দিক থেকে আসতে পারবে না অন্যান্য ভালো কাজগুলো বলে উঠবে তুমি এই পায়ের দিক থেকে আসতে পারবে না এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চার দিক থেকে এই ভাল কাজগুলো তাকে ঘিরে ফেলবে এবং একটি নিরাপত্তা বলয় তৈরি করে ফেলবে দুই নম্বর বিষয় হচ্ছে যে এই কবরের ভয়ানক শাস্তি থেকে নিয়মিত আল্লাহ সুহানতা কাছে আশ্রয় চাইতে হবে রাসুল্ল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যখন তুমি তাসাহুদ পড়বে তখন আল্লাহর নিকট চারটি বিষয় থেকে আশ্রয় চাইবে আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাও কবরের শাস্তি থেকে আশ্রয় চাও জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে ভণ্ড মসি আদ্দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও তাসাহুদের পর এবং সালাম ফিরানোর পূর্বে এই বিষয়গুলো হতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে সুননা আপনি সালাতে তাসাহুদ এবং দূরদ পাঠ করা শেষে আল্লাহ নিকট এই বিষয়গুলো থেকে নিয়মিত আশ্রয় প্রার্থনা করুন আমাদেরকে আল্লাহ নিকট এই চারটি বিষয় থেকে নিয়মিত আশ্রয় চাইতে হবে কিছু লোক এমনও রয়েছেন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 জিয়া রাসুল্ল এটা কিভাবে সম্ভব যে একজন মুমিন ব্যক্তি বিশ্বাসী ব্যক্তি মুসলিম তাকে কবরের ফিতনা পরীক্ষা এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে অথচ একজন শহীদকে এগুলোর সম্মুখীন হতে হবে না রাসুল্লাহ সাল্লাই উত্তরে বললেন কাফা বিবারিক সৈফি ইন্দারাসি ফিতনা মাথার উপর তরবাড়ির ঝলকানি তার জন্য যথেষ্ট ফিতনা যুদ্ধের ময়দানে যখন তরবারিগুলো মাথার উপরে চকচক করতে থাকে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 এবং হাদিস বলেন যে কোন মুসলিম যদি সে জুমার দিন শুক্রবারের মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে নিষ্কৃতি দেবেন আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর কবরের সমস্ত ফিতনা থেকে নিরাপদ এবং হেফাজত রাখল্লাহ মুহাম্মীরা